আনাস ইবনু মালিক রদিয়াহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি আয়সা রদ তালাহা এর মর্যাদা নারীদের উপর এমন যেমন সারিদের মর্যাদা অন্যান্য খাদ্যদ্রব্যের উপর